रोमांचकर दिए सजान निबेदन सनडे ससपेंस सैयद मुस्तफा सरज जन्म चौद्द अक्टोबर उन्नीस तिर ख्रीटे बांगला सहिते विशेषकर किशोर सहिते गोवेंदा कहन लेखक हिमी जनप्रिय কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া শুকতারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন আরও ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকা সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময় আজকের গল্প মুরারিবাবুর টেবিল ঘড়ি গল্পটি মূলত ছোটদের জন্য হলেও বড়রাও আশা করি সমানভাবে উপভোগ করবেন প্রধান চরিত্রে মুরারি বাবু মুরারিবাবু জটিল বীরু মুরারিবাবুর প্রতিবেশী ঘড়ির দোকানের মালিক থানার ওসি এবং হেনরি কোলবোক শুরু হচ্ছে মুরারি বাবুর টেবিল ঘড়ি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 একটু ব্যস্তবাগ হয়ে পড়েন আলার্ম থামতে থামতে তার বাথরুমে ঢোকা হয়ে গেছে প্রাতকৃত্য সেরে সোজা চলে গেলেন কিচেনের সামনে কার খোলা বারান্দায় খাটিয়া পেতে জটিলেশ্বর ঘুমোচ্ছে ঘরর ঘর ঘরর ঘর নাক ডাকছে বাবু ডাকলেন জটে নাক ডাকা থামলো। বাবু ফের সস্নেহে ডাকলে সে চোখ বুঝে থেকেই জড়ানো গলায় বলল দেরি আছে বাবু বললেন দেরি নেই চারটের গেছে উঠে বল বাবা জটিল একইভাবে চোখ বুঝে এবং পাশ ফিরে বলল দেরি আছে বাবু রেগে গেলেন তার গায়ে হাত রেখে একটু ঠেলে বললেন কি দেরি আছে বলছিস ওট ওট চায় জল চাপা আমি বীরুকে উঠাই জটিল শুধু বলল ঠিক আছে তখন আশ্বস্ত হয়ে মুদারি বাবু পাশের ঘরে গিয়ে সুইচ টিপে আলো জ্বাললেন বীরু বালিশে মুখ গুঁজে ঘুমোচ্ছে এইবার আধ ঘন্টা সময়ে তার পিছনে জোঁকের মতো লাগতে হবে আজ তো না লেগেও উপায় নেই যার ঘুম আটটার আগে ভাঙে না তাকে ভোর চারটেই ওঠানো সহজ নয় বাবু ভাগনেকে প্রথমে গুঁতো গুঁতি পরে ঠেলা ঠেলি শেষে তার কানে কানেসুড়ি দিতে শুরু করলেন তাতেও বীরুর কোনো অসুবিধা হচ্ছিল না তখন মুরারি বাবু তার লম্বা চুল ধরে টানাটানি করতে এবার বীরু মুরারি বাবু হাসতে হাসতে বললেন আমি রে আমি ওর বাবা ট্রেন ফেল হয়ে যাবে উঠে বো উঠে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 মেঘের মতো গর্জে ডাকতে শুরু করলেন সঙ্গে ঠেলা ঠেলি গুঁতগুঁতি সুরসুরি কাতুগুতু সমানে চালিয়ে যাচ্ছেন আধ ঘন্টা সময় বরাদ্দ করা আছে কাজেই মুরারিবাবু নিজের কর্মসূচি রূপায়িত করছেন বলা যায় কতক্ষণ পরে শ্রীমান বিড়ুর সাড়া পাওয়া গেল চোখ খুলে পাতা পিটপিট করে বলল কি হয়েছে ও টুটে পর কখন চারটে বেজে গেছে তো দিন না রাত বলে বীরু উঠে বসল বিরক্ত মুখে বলল ফের আমি কি দিনে ঘুমোই বাবু হাসতে হাসতে কিচেনের অবস্থা দেখতে গেলেন আর চায়ের জল চাপাতে বললাম আর কিরা ফের নাক ডাকতে শুরু করেছে আগের মতো জড়ানো গলায় বলল তখন মুরারি মুরারিবাবুর রাগ চড়ে গেল মাথায় ওর খাটিয়াটা খটাখট নাড়া দিয়ে চেঁচামেচি করে হুলুস্থুল বাঁধিয়ে ফেললেন উপরতলা এবং পাশের ফ্ল্যাটে নড়াচড়া ও কথাবার্তা শব্দ শোনা যাচ্ছিল একটু পরে উপরতলার ব্যালকানিতে ঝুঁকে প্রতিবেশী বাবু ডাকলেন মুরারি ভাই হো মুরারি হলো কি এত চেঁচামেচি কিসের কলিং বেলও অগতা মুরারি বাবু গিয়ে দরজা খুললেন দেখলেন ওপরতলার হারাধনবাবু পাশের দুটো বাবু মানিক বাবু আর মানিক মানিকবাবুর স্ত্রী ঘুম ভাঙা চোখে হাজির হয়েছেন দরজা খুলতেই সঙ্গে বলে উঠলেন এক কথায় বাবু বললেন রাচি যাবো রাঁচি হারাধনবাবু খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলেন হাসবারই কথা রাচিতে পাগলা গারদ আছে কাজেই রাচি যাওয়া মানে পাগল হয়ে যাওয়া বাবু বললেন রাত মাথার গোলমাল প্রতিবেশীদের এমন অবাঞ্ছিত কৌতূহলে বললেন বর্দার মেয়ের বিয়ে বুঝলে তাই ছটা ট্রেনে রাঁচি যাব তাই বলো হারাদন হাসতে হাসতে বললেন এই রাত এমন ভূমিকম্প সৃষ্টি করছে কেন ভাই সবে শুয়ে ঘুমবো করছি আর তোমার এই ডাকাত পড়া মানে হয়। গোবিন্দবাবু বললেন আমরা ভাবলুম আবার একটা ভুটুড়ে আলমারি এনেছো বুঝি রাত দুপুরে আবার গন্ডগোল বাদিয়েছ হয়তো আবার দেখবো ভিড় পড়ে আছো তাই দৌড়ে এলাম হ্যাঁ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 সাহেবদের সংসর্গে থেকে ঘড়ির কাঁটা ধরে চলেন সব কিছুতে হাতের ঘড়িটি দেখে নিয়ে বললেন তোমার মাথা খারাপ ১২টা বারোটা পঁয়ত্রিশ বাদছে বাবু বললেন অসম্ভব আমার টেবিল ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল কাটায় কাটায় চারটের এলাম শুনেই তো ঘুম ভেঙেছে তারপর ওই ঘণ্টাটা কোথায় টাকা টাকি করেছি ইতিমধ্যে অন্যান্য ফ্ল্যাটের কর্তাগিনীরাও এসে ভিড় জমিয়েছেন ব্যাপার জেনে কেউ কেউ বিরক্ত হয়ে চলেও যাচ্ছেন কেউ কৌতূহলী হয়ে দাঁড়িয়ে আছেন গজপতি বাবু একটু হেসে বললেন মুরারি টেবিল ঘড়ি কিনেছ বুঝি বুঝেছি বুঝেছি বাবু বললেন কী বুঝেছো শুনি ভাইয়া টেবিল ঘড়ির কথা আর বলো না বিশেষ করে অ্যালার্ম ঘড়িগুলো বড্ড গোলবেলে জিনিস গজপতি বললেন এলাম দেবে নটার বাজবে এগারোটায় আজ অব্দি একটা ঘড়ি দেখলাম না যে সঠিক সময় বাজে বাঁচে সব বাজে সুরসিক বাবু বললেন বরং নিজের রাঁচি না গিয়ে তোমার ঘড়িটাকেই পাঠিয়ে দাও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 সত্যি বাজছে রাত ১২টা ছত্রিশ অথচ অ্যালার্মের কাঁটা দেও আছে চারটেই তাহলে ঘড়ির অ্যালার্মে গণ্ডগোল আছে মুরারি মুরারিবাবু হতাশ হয়ে বসে পড়লেন এই ঘড়িটা গতকাল বিকেলে কিনে এনেছেন পার্ক স্ট্রিটের একটা দোকান থেকে বেশ বড় দোকান হাল ফ্যাশনই জিনিস মুরারিবাবুর চক্ষুশুল আজকাল সব কিছুতেই তো ভেজাল তাই যে যুগে ভ্যাজাল কেউ দিত না এবং ভ্যাজাল দেওয়া পাপ মনে করত সেই যুগের তৈরি জিনিস কিনতে বাবুর আগ্রহ বেশি এই টেবিল ঘড়িটা একশো বছর আগের তৈরি বিলিতি জিনিস শোকে সাজানো ছিল দোকানদার কিছুতেই বেজবে না জেদ করে অনেক চড়া দামে কিনে এনেছেন মুরারি বাবু। রাঁচি যাওয়ার জন্য ভোরে ওঠার দরকার ছিল কিন্তু বিলিতি অ্যালার্ম ঘড়ি যে এমন অদ্ভুত কাণ্ড করবে ভাবতেও পারেননি অবশ্য মনি নাঞ্চম অতিভ্রম বলে শাস্ত্রবাক্য আছে মুড়িদেরই ভুল হয় তুই এ তো একটা ঘড়ি অতএব বাবু অ্যালার্মের কাঁটা চারটেতে রেখেই অ্যালার্মের চাবি ঘুরিয়ে ভালো মতো দম দিলেন তারপর শুয়ে পড়লেন পাশের ঘরে বীরু আবার বালিশের দিকে ঠ্যাং করে শুয়ে পড়েছে কখন অকাতরে ঘুমোচ্ছে সেই সবে শুরু ঘড়িটাকে তখনও চিনতে দেরি ছিল বাবুর। সেই ভোরে অ্যালার্ম কিন্তু আর বাজেই নি বাবু রাঁচি যাওয়া হয়নি ছটার ট্রেনে গিয়েছিলেন পরের ট্রেনে বিকেলবেলা ফিরে এলেন দিন এক পরে হাওড়া পৌঁছোতে রাত নটা বেজে গিয়েছিল বাড়ি ফিরতে দশটা হল ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন এগারোটা নাগাদ সবে ঘুমের রামেজ এসেছে আচমকা অ্যালার্ম বেজে উঠল অ্যালার্মের দম দেওয়া ছিল না ঘড়িতে তখন ঠিক এগারোটা বেজে পঁয়ত্রিশ বিরক্ত হলেন বুড়িবাবু কিন্তু কি আর করবেন তখন ঘড়ির দোকানে দেখাতে হবে সকাল হোক পরদিন ঘড়ি মেরামতের দোকানে গিয়ে পরীক্ষা করিয়া আনলেন কিন্তু কোনো ত্রুটি ধরা পড়ল না যন্ত্র ঠিক আছে এতটুকু গন্ডগোল নেই বরং ঘড়িটার খুব তারিফি শুনে এলেন মিস্ত্রি ভদ্রলোকের কাছে অথচ সেদিনও অ্যালার্মের দম না দেওয়া সত্ত্বেও আবার ঠিক রাত এগারোটা পঁয়ত্রিশে অ্যালার্ম বাজল এবার একটু অস্বস্তিতে পড়ে গেলেন বাবু। ঘুম আসার সময় কি জ্বালাতন পরের রাতেও ঠিক একই ব্যাপার হল এবং তার পরের রাতেও সময় ওই এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট নিশ্চয় কোন রহস্য আছে এর মধ্যে বাবু ভেবে কুল পেলেন না কিছু সেই পার্ক স্ট্রিটের দোকানে গিয়ে মালিককে ব্যাপারটা খুলে বললেন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 জটিলের চোখ গর্তে বসে গেল আর তার দুর্ভোগ ভুগতে হল মুরারি মোহনকেই সে রাঁধতে রাঁধতে দিনের বেলা ঘুমোয় ডাল তরকারি ভাত পুড়ে যায় বাইরে কোনো জিনিস আনতে গিয়ে বড্ড দেরি করে ব্যাপার কি না ফুটপাথের রোয়াকে ঘুমোচ্ছিল এরপর মুরারিবাবুর রাগ হলো না বেচারি জটিলের ওপর নয় ঘড়িটার উপর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 আলমারির মাথায় রাখা পুরনো জিনিসপত্রের ভেতর থেকেই আসছে আওয়াজ কিন্তু কিন্তু এ তো ব্যাপার তখনই জুতোর প্যাকেট বের করে ঘড়িটা কানের কাছে রাখলেন কোনো আওয়াজ নেই আওয়াজ নেই অথচ কাটা চলছে আর ঘড়িতে বাড়ছে এগারোটা পঁয়ত্রিশ ঘড়ি हो नहीं। मुरारी बाबर ढीप करते शक्त बाधा छादा पेड़ पड़ल बाड़ी रास्ता घाट तक जनशून्य लंपोस्टर आलो हलदे पड़े आजे माझे दूसरा गाड़ी जतायात कर বাবু পাশের বিরাট ডাস্টবিনে ঘড়িটা ফেলবেন ভেবে পা বাড়িয়েছেন আচমকা তার গায়ে জোরালো আলো পড়ল দাঁড়িয়ে গেলেন গাড়িটা পুলিশের দ্রুত কাছে এসে পড়ল তারপর ঘেঁচ করে ব্রেক কষে দাঁড়ালো গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে বললেন কে আপনি মুরারিবাবু কাঁপা কাঁপায় গলায় বললেন घड़ी की देखी पुलिस अफिसर खप को हाथ पैकेट कल दड़ बांधन खुलते खुलते और बेदे पैकेट भरे क्या मुरारी भूतूर घड़ी इतना दीनेटबिने फेले दी भलो भाई हर एक कन्स्टेबल लाफ दिए नाम गाड़ी তার পেল্লায় চেহারা দেখে মুরারি মুরারিবাবুর প্রাণ প্রায় খাঁচা ছাড়া হওয়ার উপক্রম সে এসে তার মুখোমুখি দাঁড়াল পুলিশ অফিসার বললেন পাকড়ো কার ঘড়ি চুরি করে পালাচ্ছে গিরিধারী তার বিশাল থাবা মুরারিবাবুর রোগা হাড্ডিশার কাঁধে ফেলতেই তিনি আর্তনাদ করে উঠলেন আসলে মুশকিল করেছে তার চেহারা আর পোশাক লু তো সাধে বলে না ও একটু ফিটফাট সেজে ভদ্রলোকের মতো থাকলে কি ক্ষতি হয় আপনার বাবু সাদা সিধে থাকেন চেহারাও সুবিধের নয় তার উপর মাথায় বিধ টাক কিন্তু তার চেয়ে বড় কথা রাত দুপুরের নির্জন পথে এমন করে প্যাকেটে ঘড়ি লুকিয়ে এদিক ওদিক তাকানো থানায় যেতেই হলো তারপর রাতের মতো হাজতেও থাকতে হলো। সেখানে না আছে বিছানা না পাখা মশার কামড়ে শরীর লাল হয়ে গেল এক দঙ্গল চোর ডাকাত ছিনতাইয়ের সঙ্গে লকআপে কাটাতে মুরারি মুরারিমোহন চাকলাদার রাতারাতি বুড়িয়ে গেলেন বীরু হারাধনবাবু গোবিন্দবাবুদের থানায় নিয়ে গিয়ে সে বারকার মতো উদ্ধার করেছিল মামাকে বাবু নাক কান মোলে বললেন আর অ্যালার্মি না। তাতে যতবার ট্রেন ফেল হয় হোক আর সেই ঘড়িটা মোহাফেজ খানায় থেকে গেল অন্য সব আটক করা জিনিসপত্রের সঙ্গে বলা বাহুল্য বাবু আর ওটা দাবি করেননি কদিন পরে হঠাৎ কলিং বেল বাজল সকালবেলা দরজা খুলে আটকে উঠলেন বাবু। সেই থানার ওসি ভদ্রলোক এসে হাজির ভয়ে ভয়ে বাবু বললেন কি ওসি ভদ্রলোক এক গাল হেসে করজোড়ে নমস্কার করে বললেন আপনার সঙ্গে কথা আছে বাবু বিরক্ত করলাম বলে অনুগ্রহ করে শাক করবেন না বাবু তখন বিগলিত হয়ে ভেতরে এনে বসালেন है नहीं आपना बोले मुरारी बाबू जटिल के डाक दिले जटिल जटिल जो चायर जोगाड़ते इशाराय क्षेत्र कथा घड़ी सम्पर्क मुरारी बाबू मन मन हेस बुझे खूब जलाचे मान क्षेत्र दार बोलें खाना गई दावी करें क्या की जाए ग সারাতে দেব হেবে রেখে দিলাম কিন্তু ও হরি রাত পঁয়ত্রিশে মুরারি বাবু খিক ঠিক করে হেসে বললেন আগে হ্যাঁ বাজছে রোজ রাতে বেঁচে উঠছে সারাতে দেব কি ব্যাপারটা যে ভুতুড়ে তা কি করবেন ভাবছেন দয়া করে আপনার জিনিস আপনি নিয়ে আমায় নিষ্কৃতি দিন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 ইনি যে মালিক ভদ্রলোক নন তা ঠিক হয়তো কোনো পার্টনারই হবেন দোকান খুলে তিনি ঢুকলে বাবু ও পেছন পেছন ঢুকলেন ঘরের ভেতরটা তখন আবছা অন্ধকার মুরারি বাবু ইংরেজিতে বললেন হ্যালো মিস্টার মিস্টার ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক চোখ দুটো কি নীল বলে কোনায় হাসি বললেন মুরারি বাবুর ইংরেজি তেমন আসে না ভেবে চিনতে বললেন I, I, I want to return this alarm clocks, sir. Why, Babu? These mm -hmm, are very bad clocks, sir. The night I got interest, sir. Meaning... The Babu mm fell down -hmm. and fell down. So I said to him, haunted clocks, sir. हेशे बुड़ो साहेब हाथ बाड़े एक ही हाथे हाथा दिए जतटुकु बड़िए देखा जा তার মানে কঙ্কালের মুরারিবাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গেল করে অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হল যখন চোখ খুলে মোহন অতি কষ্টে বললেন হাসপাতালই বটে বললেন কি কি হয়েছিল রে বীরু বলল আর কি হবে পাক্সিটে একটা ঘড়ির দোকানের সামনে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনি आपने आपने आपने के देके है। आपने एक ते चीदी लो मामार। आपने नाम लोकबुलेंस डेटे जिज्ञेस घड़ी घड़ कथा तो क्यों, क्यों ना मामा ना बोलुक चूलिने आपद गे हेनरी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 তারছে মোড়ে যাওয়াই ভালো ছিল হ্যাঁ আত্মহত্যার আগে আলাম দিয়ে রেখেছিলেন এগারোটা পঁয়ত্রিশের ঘরে বোঝা যায় হেন্রি কোল ব্রুক নাটকীয় ভাবে চেয়েছিলেন দোকানদার ভদ্রলোক আরও জানিয়েছিলেন ঘড়িটা আমরা কবরের কোনা ঘোড়ে আপনার পাশেই কাগজের প্যাকেটে ঘড়িটা পড়েছিল আর ঘরে ঢোকাই নি কারণ আপনাকে নিয়ে এই চোদ্দ জন হলো ওটার পাল্লায় পরে ভুগেছেন এবার স্যার কালীঘাটে গিয়ে পুজো টুজো দিন